আনাজ সাজিয়াল হতে বর্ণিত নব্বী সাল্লাহ সাল্লাম এক পাত্র পানি চাইলে একটি বড় পাত্র তার নিকট আনা হলো তাতে সামান্য পানি ছিল তারপর তিনি তার মধ্যে তার আঙ্গুল রাখলেন আনাজ সাজিয়াল্লাহ তালাহ বলেন আমি পানির দিকে তাকাতে লাগলাম তার আঙ্গুলের ভেতর থেকে পানি উপচে পড়তে লাগলো আনাজ সাজিয়াল তালাহন বললেন যারা অজু করেছিল আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল সত্তর হতে আশি জনের মতো